আবদুল্লাহ ইবনে উমর রজিউল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লামকে তাকবির দিয়ে সালাত শুরু করতে দেখেছি তিনি যখন তাকবীর বলতেন তখন তার উভয় হাত উঠাতেন এবং কাঁধ বরাবর করতেন আর যখন রুকুর তাকবীর বলতেন তখনও এরকম করতেন আবার যখন সামিয়া হলিমান হামিদাহ বলতেন তখনও এরকম করতেন এবং রব্বানা ওয়ালাকাল হাম বলতেন কিন্তু সেজদায় যেতে এরকম করতেন না আর সিজদা হতে মাঠা উঠাবার সময়ও এরকম করতেন না